بعده الذين اصدفى اما بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصابقوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عدة للمتطين ف... الذين ينفضون في الصراء والضراء والقادمين الغيز والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظیم <تصفيق> الله پاک رب العزت আপনাকে আমাকে একটা ফরজ হুকুম করেছেন ওয়া আব্দু রাব্বিকা হাত্তা তোমরা আল্লাহ ফাঁকের এবাদত করো রবের এবাদত করো ইয়াতিন আসা পর্যন্ত তোমার কাছে যখন একিন এসে যাবে এর আগ পর্যন্ত তুমি আল্লাহ ফাঁকের এবাদত করো তোমার রবের এবাদত করো রব্বাকাল হাতা ইয়াতাল ইয়াতিনের তস্বির করেছে এখানে মত দিয়ে मद आसा पर आल्ला तलामारत कर मत के कह एक बोले तो बल अपेक्षा रहे मानुष किस करुक और ना करुक मत रेकिन सवार दोस्त मुसलमाना तो मत के एक अमुसलिमरा मत एक যত পাগল পাগলামি করুক না কেন আল্লাহ তালার সাথে ইসলামের সাথে মতের সাথে কেউ পাগলামি করেন ঠিক আছে সেখানে আসলে সব মেয়া স্বীকার করে হা মত আল্লাহ তালা মতের নাম দিয়ে দিয়েছেন কি একই মহত্রে আল্লাহ তালা একের নাম দিয়েছেন কেন একের নাম দিলেন মত যে আসবে বাঁচলেই জন্মিলেই মূর্তি হয় সকলেই বলে এ নিয়ে কারো কোন দ্বিমত নাই অন্য কিছু ব্যাপারে এখানে আনতে দেরি লাগে কিন্তু মৌতের ব্যাপারে এখানে আনতে কারো দেরি নেই কারণ আমরা যখন জন্মেছি তখনই আমাদের মৌত সবক দিয়ে দেওয়া হয়েছে যাদের কপালে আসে তারা পাইছে আর কি না তারা তো পায়নি সেটা কি আজান আর এ কামত দিয়ে দিয়েছে ডান কানে আর বাম কানে এইটাই মত সবক দিয়েছে দশ তদান হয় কিসের জন্য নামাজের জামাতের জন্য আর একামতটা একবারে জামাতের পুরো মুহূর্তে হয় তো শিশু যখন দুনিয়াতে আসে আসার সাথে সাথেই তার আদান দেওয়া হয়েছে জানাদের আদান এই আদানটা যদিও সুন্নাত হুকুম কিন্তু এর একটা হেকমত তো আছে হেকমত হল দোষ তো না জানাচ্ছে কিছুর জন্য জানা যাচ্ছে না জানা হয় কখন মরার পরে তুমি হাত পেয়ে গেছো মতের মোরা কাবে লেগে যাও ওটা একটা জিনিস আসবে আসবে আজ আসুক কাল আসুক দোস্ত আজেজ নিকট ভবিষ্যৎ আর দূর ভবিষ্যৎ আসবে আসবে ভালো মানুষের জন্য আসবে আর অ ভালো মানুষের জন্য আসবে নবীর জন্য আসছে উন্মতের জন্য আসছে ক্ষেত্রে সকলে সমান পুরুষের জন্য আছে মহিলার জন্য আছে দোস্ত সেজন্য বন্দার প্রথম সবক হলো কি দুনিয়াতে এসে মত মৌতের ধান হারান আন প্রতি মুহূর্ত যেন মুহূর্তের তাকে আসবেই আসবে সবকিছু না জানাদের আদান শুরু হয়ে গেছে আদান দিয়ে তো মানুষে এটা দেরি করে জামাত জন্য দেরি করে না কিন্তু জানাদের আদানটা একবারে সাথে সাথে হয় মানে ডায়েন বেশ কানে আদান দিয়ে শেষ করতে না করতে বাম কানে কামত শুরু হয়ে আর একামত শেষ হওয়ার সাথে সাথে জমাচ্ছিল এটা মানে দেখানো হচ্ছে এখানে এটা হেকমত কিন্তু এটা হল আদান একামতের হেকমত কেন আদান আর একামত হয় বুধুরগান বলেন যে আদান একামতের হেকমত হল এই শিশুকে দুনিয়াতে আসার সাথে সাথে এটা সংবাদ দেওয়া হচ্ছে তুমি আসছো কিন্তু এখানে থাকতে আসনে যাইতে আসছো থাকার জায়গা না জায়গাটা বেশি একটা ভালো না খালি বেজালে জায়গা বেজাল বাদ দিলে ঝামেলে বাদ দিলে দুনিয়ার জিন্দিক থাকে দোস্ত এখানে ঝামেলা জিন্দগি ঝামেলা বেশি ঝামেলা মুক্ত আর কতক্ষণ খালি ঝামেলা খালি ঝামেলা খালি সমস্যা খালে সমস্যা দুনিয়ার জিন্দিগিকে যদি নাম দেওয়া সমস্যা নাম দেওয়া ভুল হবে না কি প্রত্যেকটা মানুষের জিন্দিগি শুরুর থেকে হিসাব করে দেখুক ঝামেলায় বেশি কাটছে নাকি ঝামেলা মুক্ত অবস্থা বেশি কাটছে দোস্ত নকশা জামিলা তো লেগেই আছে শত্রু কাজে জামিলা বাতানো তো রসুল্লাহ সাল্লাহ বলেন যে ইন্দা আদম্বিকা ইন আদা আদম্বিকা ভাই না জাম ভাই তোমার শ্রেষ্ঠ শত্রু তোমার শ্রেষ্ঠ শত্রু তোমার একবারে নিকটেই আছে দুই পাগরের মাঝখানে আছে একবার মানুষের অতি নিকটে হল তার সবচেয়ে বড় শত্রু তার নাম হল নকশা সবচেয়ে বড় শত্রু কিন্তু নসের শত্রু এর পরের শত্রু হল শয়তান ও গড় থাকে বাইরেও থাকে এ তো সবসময় ঝামেলা বাতাচ্ছে শত্রু তো সবসময় ঝামেলায় পাতাবে শত্রুকে চায় নাকি যে তার শত্রু কোনো সময় নিশ্চিন্তা নিরাপদে থাকুক কোনদিন চায় না তাহলে শত্রু বিশেষে শেষে শত্রুর কাজ এল তার শত্রুকে বিভক্তকে সবসময় ঝামেলা করে রাখতে দোস্ত এরকম জিন আর ইনসান ও শত্রু আছে মানুষের চারিপাশে কাজেই নষ্ট শত্রু শৈতান শত্রু জিন শত্রু আর ইনসান শত্রু চার প্রকার শত্রু যে মানুষের চারিপাশে লাগা আছে সে আবার কি করে কি বলে দোস্ত ঝামেলা মুক্ত অবস্থা কাটাইতে পারে ভালো কোলাখুলি করা চিনতে পারে মাসা করতেছিলাম হম তুমি আর জিন্দগিকে যদি ঝামেলার জিন্দি বলা হয় তাহলে এটা মোটে ভুল হবে না সম্পর্কে ওনার জীবনেতে বলতেছে ওনার জিন্দগির একটা মুহূর্ত এই বাহ্যিক টেনশন মুক্ত অবস্থায় কাটেনি সবসময়টা লাগিয়ে কখনো ইউদির লাগাছে কখনো নাসারা এলাকা কখনো মুনাফ করে এ লাগাচ্ছে আর কখনো নিজের ভিতরে একটা সমস্যা হয়ে যায় সেগুলো ছাড়ানি সমস্যা এই করতে করতে না জীবন কেটে গেছে তো আল্লাহ রব্বলের জাত দুনিয়াতে মানুষকে পাটাই সবক দিয়ে দিয়েছেন কি ঢামিলার জায়গায় তোমাদের পাঠাচ্ছি ঝামেলা হলে থাকে আমার কাছে স্মরণ করবার যে ব্যক্তি করবে সে হলে দোষের হবস বুদ্ধি না মৌতের এক চিন্তা কম জামেলা নাকি তো মৌতের চিন্তাটা আসলে লাগাই দিচ্ছে কেন শিশুর কানে আদান দিয়ে মৌত স্মরণ করা যাচ্ছে শিশুকে বলতেছে কি তুমি তো আইছ আসার সাথে সাথে কয়ে তোমার জানাদার আর না আমাদের হয়ে গেল আর বাম কানে যায় বলে কি তোমার একটু জানাদার একামত হয়ে গেল আদানা হয়ে গেল একামত হয়ে গেল আর বাকি আছে কি জানাদার অনুষ্ঠিত হওয়া বাকি ঠিক না দোস্ত জানাদার নামাজটা ফরজ না ফরজ হ্যাঁ ফরস লাগায় লাগাই যাচ্ছে না কেফায়া মানে সবাই না পড়লো মহিলাদের তো লাগে না পুরুষরা পড়লো এক কেফায়ার তো অর্ধেক বাদ হয়ে গেল আর যদি কৃষি সংখ্যক লোক করলে হয়ে যায় কিন্তু ফরজ। যারা পড়বে এটা কোন পড়বে ফর হিসাবে নাকি সুন্নত হিসাবে ফরজ হিসেবে পড়বে দোস্ত এক তো নামাজ আর ফরজ আবার জামাতের সাথে ছাড়া হয় না জানা দেখ জামাজ ছাড়া হয় ইমাম সাহ লাগে তো নামাজটা হলে ফরজ পড়া হচ্ছে জামাতের সাথে ইমাম সাহ আদান একামত কই এটা প্রশ্ন আদান একামত কই দুনিয়াতে আমরা যত নামাজ ছাড়লাম ফরজ নামাজ সেখানে আদান একামত সহ পড়েছি জমান নামাজ ফরজ আদানের কাছে একামত আছে দোস্ত এমনিভাবে না নামাজগুলো গুলো ফরজ আদান একামত আছে এদের নামাজ যেহেতু ফরজ না সেদিন আবার আদান একামত প্রশ্ন নেই আদান একামত লাগে না এমনকি ডাকাটাকেও লাগে না যে টাকাটাকে যে করা এগুলো আমরা বানানিতে কিন্তু আসে যদিও মশলা দেওয়া যাবে না এখন কিছু অনেক অসন্তুষ্ট যায় মাইকিং টাইকিং এগুলো আসলে শরীর পছন্দ করে যাই হোক ওই যে আদান হয়ে গেছে একামত হয়ে গেছে একামতের রোকে ডাকে নাকি না আমাদের একামত হয়ে যাচ্ছে ডাকে হয়ে পারে এই যে সূক্ষ্ম সুনাত হুকুমটা শিশুর দুনিয়াতে আসার পরে যে আদান একামত হয়ে এই কথা চিন্তা করলেও তো অনেক পাওয়া যায় কি করে সবক দিয়ে দিল কি যে বাবা আসছো তুমি ভালো করছো কিন্তু এখানে আসলে থাকা জায়গা না এ সার ফের শত্রু দিয়ে বরা এক শত্রু তোমার মধ্যে নশ আর এক শত্রু তোমার বাইরে শয়তান আর এক কিছু জিন আছে আর এক শত্রু কিছু ইনসান আছে শত্রু যে জিন ইনসান প্রত্যেক লোকের সঙ্গে লাগা আছে এগুলোকে আল্লাহ তালা কোরআনে ভাষায় নাম দিয়েছেন কি খান্নাস এদের নাম কি রে ভাই খান্নাস খন্নাস মিন খন্নাস এ খন্নাসের কাজ কি খান্নারা কি এর এই সমস্যা সেই সমস্যা বুঝাচ্ছে খালি বুঝতেছে সরানোর জন্য বিরুদ্ধে খান্নাসী যারা করেছে কি বলছে ওনার কাছে কি আছে না নিজস্ব কোনো সম্পদ আছে নিজের একটা বিজে বাড়িও নেই কি কোনদিন বলছেন নাকি যে আমার সঙ্গে চললে আমি চাকরি দেব জীবনের জানার নিরাপত্তা দেব অধিকার আদায় করে কি বলছেন উনি এগুলো কিচ্ছু বলেন উনি যে আমার পরে আনলে আমাকে রসুল করে মানলে আমি আল্লাহর সঙ্গে লাগাই আল্লাহ আমাকে যাদের সাথে সেবাতে তোমার তার আল্লাপ করে তোমার দুনিয়া আক্রান্তে সফলতার কাহিনাবে পেয়ে দুনিয়াতে যা পাওয়া না হও যে সুযোগ সুবিধাগুলি পাওয়া যাওয়া হবে এতে কোনো সন্দেহ নেই দুনিয়াতে তোমার চামলা ভাইতে পারে চামলা ভাইতে পারে ঠিক আছে ওটার গ্রান্টি এরকম কোনো আশ্বাসে দেন তিনি আবাসে তাই দিবেন তারা গ্রামে আগুনে পর থেকে জানে চিন্তা অবস্থা আগুনে করে সবাই যাচ্ছে ওনাদের গায়ের শরীরে চর্বি গোলে আগুন নিবে। উনি কিচ্ছু বলতেছেন যে কোনো অবস্থায় তার লোক ঠিক রাখতে পারলে জোলে হোক মোড়ে হোক বাইশে হোক তার লোক ঠিক রাখতে পারলে এইটাই তোমার সফলতাকে আমি হবে এবং তুমি মরার ফলে তো শান্তি হবে এটা একশো ভাগ একশো ভাগ দুনিয়াতে হইতেও পারে না হইতে উনি তো বলতেছেন আর ওরা খান্নাথরা কি করতেছে খাননাথরা ওনার সঙ্গে কি পাওয়া যাবে মায়ের খাওয়া পাওয়া যাবে উনি কদিন পর পর এই সামনে দাও সে দেবে তো না উল্টো টাকা নেবে আজকে কাজে যুদ্ধ থাকতে হবে কালকে বলেছে উমুকে সাহায্য করতে হবে পরশু দিন বলে মেহমানদারি করতে হবে তারপর কাজ মসজিদ বানাতে হবে এ সমস্তগুলো গুলো এগুলোকে ওয়াস ওয়াশা এগুলো দে আর একজনকে ভাগানোর জন্য বড় ইস্যু যদি সুবিধা দোস্তাহ ভাই করলাম তাদেরকে আল্লাহ তালা বুঝ দিয়ে দিয়েছেন তারা তো রসল্লাহ সাল্লাহ আলু সাল্লামের এই সমস্ত আবাস আশ্বাসের অপেক্ষা করেন নাই তারা তার লোক করে ফেলছেন তার হয়ে গেছে কি একটা মজার সন্ধান তারা পেয়ে গেছেন কি একটা তিনি দেখে ফেলছেন আল্লাহ তারা দেখা দিয়েছেন সে দিলের থেকে অন্তর চক্ষু তারা দেখে ফেলছেন দোস্তের লোভে ওই লাভের লোভে তারা যানজীবন দিয়েছে জারাল উদ্দিন রবীন্দ্র রহমতুল্লাহ বলতেছেন জার্দিন রবীন্দ্র রহমতুল্লাহ বলছেন যে আসলে সেই তার লোক মা আল্লাহ আল্লাহ ফাঁকের লোকের আল্লাহ ফাঁকের সাথে ভালোবাসার যে একটা ঝলক চমক দোস্ত বিদ্যুৎ দিকে দেখে ফেলে বলেন সে ব্যক্তির অবস্থা কি সে ব্যক্তি এর জন্য জান জীবন দেওয়া আগুনে নিক্ষিপ্ত হওয়া তার জন্য সহজ হয়ে যায় বলতেছেন গর্ভাব নাম গর্ভাবিনী এক নফস হসনে অদূত অন্দার আশেষ জানে ওদূত এখানে ওদু মানে আবার ক্রিও বদূত महाब्बत अर्थे व्यवहार है भालोबासा प्रियो महाबूब तो बोलेंदी क्यों एक मुहूर्त एक पलक एक नफस आल्लाब्बल जाल लोक सम्पर्क भलोबार एक चमक कि वो एक किरण देखे फेले कण সূর্যের কিরণের মতো দেখে গেলে বিদ্যুৎ চমকানোর মতো একটা যদি চমক আর জ্যোতি নুর আলো দেখে গেলে বলেন যে আমরা আপনি আফগানে জানে ও আগুনে লাভ দেওয়া লাগবে তোমার প্রিয় যানটা জীবনটা দিয়ে দিতে হবে রবির যে ওই ব্যক্তি ওই দেখে সেটাকে পাওয়ার আর লাভের লোভে তার প্রিয়ার আত্ম আফগানি জানেস আফগানি জানে জামানা এরকম কিছু কিছু একেবারে মজেদা আল্লাহ দেখেন আল্লাহ তালা সাল্লা সাল্লামের রোম্মতের ভিতরে এরকম মজুদার দেখাইছেন যে কাফেরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছে মায়ের কোল থেকে শিশুকে আগুনে নিক্ষেপ করেছে যাতে ওই মা দোস্ত ভীত হয়ে ইমান ছেড়ে দেয় কিন্তু আল্লাহ তালা আল্লাহ আগর বলে মায়ের ভিতরে আরো আল্লাহ তালা জাতের ইমানকার শিশু আগুনের ভিতর থেকে আওয়াজ দিয়েছে মা আমাকে তো আগুনে ফেলে আর আপনারা মনে করছেন আগুন আমাকে জ্বালাইছে ওরা যখন আগুন নিক্ষেপ করেছে তখন আল্লাহ তালা আগুনকে জ্বালানো ক্ষমতার থেকে আল্লাহ তালা জ্বালাচ্ছে না আমি এখন ভালো আছি বিশ্বাস করেন আপনি আগুন জ্বলতেছে ঠিক কিন্তু আমাকে দাঁড়াচ্ছে আমি ভালো আছি আরও ভালো কি আপনি চলে আছেন আমার কাছে আল্লাহ তালা আমার এখানে আপনাকে এখানে এটা মজুদা আসুন নবী সাল্লাহাম রসুল সাল্লাহ মজেদায়স্ত কত মজিদুল্লাহ চারশো মজুদার একদিন রুজুসাল্লাহ আসালামের সামনে এক মহিলা আসছে কাফের আসে পরীক্ষা করবেলামের কাছে কিছু প্রশ্ন করবে আটকায় দেবে আর শিশু কোলে করে নিয়ে আসে শিশু আসে হুজু সামনে আসে আসসালাম এখন মা কাজে এই সমস্যা তো দুধের শিশু দেখেন আমার আগে সে সালাম দিয়ে ফেলছে আমি তো সালাম না তো বলছে তুই থাম সালাম দিলি সালামিখে দেখেন একটা আলো জল আমাকে শিখেছেন রসুল শিশুর সাথে কথা বলেছে জীবনে কথা বলেছে আপনি কথা বলছেন রসুলাম বলেন বেটা তোমার নাম কি বলো তো বলে যে আল্লাহ রসুল আমার আসল নাম আমার আসল নাম এই আসল নামকে এখান থেকে শুরু হয়েছে আল্লাহ জানে